বাংলা মানবতা সমাধান আম্মা বাদ। টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে স্বাগতম এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা গত একাধিক পর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুলনাহ এর আলোকে ইতেবা প্রসঙ্গে আজও আমরা একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইত্তেবা বা অনুসরণ এটি একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু মুসলিমই নয় বরং মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অনুকরণ অনুসরণ কারণ অনুসরণ এবং অনুকরণের উপরে ভিত্তি করেই মানুষের গন্তব্যে পৌঁছা এবং না পৌঁছা এটি চূড়ান্ত হবে এজন্য একজন মুসলিম হিসাবে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জানা উচিত আমরা কার কার অনুকরণ করব এবং কার কার অনুকরণ করব না আমাদের অনুকরণ করার ক্ষেত্রে মূলনীতিগুলা কি কি হবে বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সঠিক অনুকরণ প্রসঙ্গে অর্থাৎ আমাদের অনুকরণ অনুসরণের সঠিক ক্ষেত্রগুলো কি কি। কোরআন এবং সুন্নাহ এর আলোকে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম আজ আমরা আলোচনা করব ভুল অনুসরণ প্রসঙ্গে কোরআন এবং সুন্না যে সমস্ত অনুসরণ এর ব্যাপারে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছে যে সমস্ত ব্যক্তি বা আদর্শের অনুসরণ আমাদের গন্তব্যকে নিয়ে যাবে জাহান্নাম শুধু দর্শক কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদের যে অনুসরণ অনুকরণ গোটা জীবনকে ব্যর্থ করে দিবে তার এক নম্বর হল নিজের প্রবৃত্তির অনুসরণ আমরা নিজের প্রবৃত্তির যদি অনুসরণ করি তাহলে সেই অনুসরণ আমাদেরকে বিপদগামী করবে সেটি আমাদেরকে জাহান্নমুখী করে দিবে। কিন্তু প্রবৃত্তি কখনো কখনো আমাদেরকে ভালো কাজের নির্দেশ করে ভালো পথের আহ্বান করে সেটি ব্যতিক্রম যখন মন আমাদেরকে ভালো কাজের পথে আহ্বান করবে কোরআন এবং সুনানির্দেশিত পথে আহ্বান করবে তখন সেটির অনুসরণে কোনো বাধা নেই কিন্তু মৌলিকভাবে আমরা প্রবৃত্তিকে অনুসরণ করা থেকে বিরত থাকব। আল্লাহ সুহাম তালা কোরআন করিমে এই প্রসঙ্গে বলেন ইন্ন নফস আল্লাহম্বিসু নিশ্চয়ই নফস বা প্রবৃত্তি মানুষের মন এটি খারাপ কাজে নির্দেশ মানুষকে করে থাকে এবং আল্লাহ সুহান তাল্লাহ কোরআন করিমে বলেন আফামান কানা আলা বাইয়নাতে মর্বিহি কুইয় আলাহ আমলিহি বতআ আহম সুর মোহাম্মদের এই চৌদ্দ নম্বর আয়াতাল্লাহ তালা বলেন যে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়া সুস্পষ্ট দলিল এর উপরে ভিত্তি করে অনুসরণ করে আর যে ব্যক্তি অনুসরণ করে তার প্রবৃত্তির তার প্রবৃত্তির কাছে তার কৃতকর্মসমূহকে শোশোভিত করে উপস্থাপন করা হয়েছে সে যদি সেই প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে ব্যক্তি কি কোনোদিন সমান হতে পারে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া সুস্পষ্ট দলিল এর অনুসরণ করেছে সম্মানিত দর্শক আমাদের প্রবৃত্তিগুলো আল্লাহ সুবহান সৃষ্টির নিয়ম অনুসারেই আমাদেরকে জাহান্নামের দিকেই বেশির ভাগ আহ্বান করে থাকে এই জন্য আল্লাহ সুত কোরআনী করিমের অন্য জায়গায় বলেছেন আর যে ব্যক্তি আল্লাহর সামনে ক্যামত ময়দানে দাঁড়িয়ে হিসাব দিতে হবে জবাবদিহি করতে হবে এই কথা চিন্তা করে নিজে আল্লাহতালার ভয়কে লালন করেছে অন্তরে এবং নিজের প্রবৃত্তিকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছে বাধা দিয়েছে ফ্নাল জান্নাত জান্নাতি হবে তার ঠিকানা জান্নাতি হবে তার গন্তব্য সমায় তো শুধু আল্লাহ সুহান তালা কোরআন করিমে এ হাওয়া তথা মানুষের প্রবৃত্তি নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছেন এই প্রবৃত্তি মানুষকে জাহান্নামুখী করে দেয় যে ব্যক্তি তার প্রবৃত্তির গোলাম হয়ে যায় যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে মন যা চায় সেই কাজটি সে করে ওই ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত তার জীবনে হয়ে থাকে আখেরাতের ক্ষতি তো আসেই পার্থিব যেমন আমরা দেখি যারা নফসের গোলাম যারা প্রবৃত্তির গোলাম বা দাস হয়ে গেছেন তাদের দুনিয়াতে লাঞ্ছনায় লাঞ্ছন সম্মানিত সুদী নিজের নফ্স বা প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করতে শেখা এটাই হলো একজন ইমানদারের জন্য অপরিহার্য একটি কাজ একজন ইমানদার তার প্রবৃত্তির গোলামই করবে না মনে চাইলেই সেটা করবে না আল্লাহ সুহান আলার নির্দেশিত পথকে সে অনুসরণ করবে অতএবাসন প্রবৃত্তির অন্ধ গোলামি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি নফ বা প্রবৃত্তি আমাদেরকে যখন যে পথে আহ্বান করবে আমরা সেটা করব না আমার মন চাইল এই কাজটি করতে হবে অথচ সেখানে আল্লাহ তালার নিষেধাজ্ঞা বিরাজমান আল্লাহ তালার নিষেধাজ্ঞা সেখানে রয়েছে তখন আমি আমার নফ বা প্রবৃত্তিকে অনুসরণ করব না এই প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে ইশা আল্লাহ আল্লাহ সুরাহান তালার একান্ত অনুগ্রহে গন্তব্যে আমরা পৌঁছতে পারব কখনও কখনও মানুষের প্রবৃত্তি ভালো হয় সুপ্রবৃত্তি হয় কিন্তু সাধারণত প্রবৃত্তি মানুষকে খারাপ পথে আহ্বান করে কুপ্রবৃত্তিটাই মানুষের ভিতরে প্রাবল্য এবং প্রাধান্য বিস্তার করে এই কথাটি আমরা মাথায় রাখবো নিজের প্রবৃত্তির অনুসরণ করবো না আরেকটি অনুসরণ করান কারিমে নিষেধ সেটা হল আমার প্রবৃত্তি বা আমার মন কখনো কোনো বিষয়ে ধারণা সৃষ্টি করে দিলে সন্দেহমূলক বা সুস্পষ্ট দলিল এর ব্যতিক্রম কোনো ধারণা আমাদের অন্তরে যদি সৃষ্টি করে দেয় তাহলে সে ধারণা অনুসরণ আমরা করব না বরং যে কোনো বিষয়ে আমি যখন সুনিশ্চিত জ্ঞান আমার অর্জন হবে আমি যখন জানতে পারবো নিশ্চিতভাবে যে এ বিষয়টি দলিল এবং প্রমাণের আলোকে একেবারে সুপ্রমাণিত তখন আমি সে বিষয়ে আমার অবস্থান গ্রহণ করব। কারণ আল্লাহ তালা করি কারিমের ভিতরে রেশাদ করেছেন ওয়াল্লা তাকফু মালাইস এলাকা বিহি আলম যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান নিয়েও না আমাদের প্রবৃত্তি আমাদেরকে অনেক সময় সন্দেহের পিছিয়ে দৌড়াতে বাধ্য করে এই সন্দেহ বা ধারণা এটি আল্লাহ আল্লাহতালার ব্যাপারে হতে পারে দিনের ব্যাপারে হতে পারে এবং সাধারণ মানুষের ব্যাপারেও হতে পারে আল্লাহতালার ব্যাপারে প্রবৃত্তির আমাদেরকে যে সন্দেহের দিকে ধাবিত করে থাকে আহ্বান করে থাকে তার অনেক নজিরাস যেমন আল্লা তাল প্রসঙ্গে আমাদের ধারণা কি হবে কোরআনা এবং সুন্না সেগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের স্বাদ করেছেন আমি তোমাদেরকে একটি শুভ্র সাদা জমিন যেরকম আলোকময় এরকম একটি ভূমির মধ্যে তোমাদেরকে রেখে গেছি অর্থাৎ দিন বা ইসলামটি হল সাদা শুভ্র আলোময় একটি ভূমির মতো লে লুহা কানাহা রিহা এখানকার রাত দিন সমান অর্থাৎ দিনের বিষয়ে। বিশেষ করে আকিদা তথা মৌলিক বিষয় কোনো অস্পষ্টতা রেসল্লাহ সাল্লাম রেখে যাননি সময় তো দর্শক তাই একজন ইমানদার হিসাবে আমাদেরকে খুব ভাবে লক্ষ্য করতে হবে আমি আমার প্রবৃত্তির তাড়ানা এগিয়ে আল্লাহর সম্পর্কে দিন সম্পর্কে আমার আকিদা প্রসঙ্গে আমি যেন ধারণা বসলুতি হয়ে কিছু না করি দুঃখজনক হলেও সত্য আমরা বেশিরভাগ মুসলিম আমাদের বিশ্বাস এবং আকিদার ব্যাপারে আমরা সুস্পষ্ট দলিল এবং প্রমাণের আলোকে আমরা সুস্পষ্ট অবস্থান নেই না সময় তো শুধু দিনের কোনো আঁকিদাগত বিষয়ে কোন জিনিসটি হালাল কোন জিনিসটি হারাম এটিও একটি পর্যায়ে গিয়ে আঁকিদাগত বিষয় পরিণত হয়ে যায় এই ধারণাগুলো যেগুলো আমার জীবনের সাথে সম্পৃক্ত যেগুলো আমার বিশ্বাসের সাথে সম্পৃক্ত সেই ধারণাগুলোকে আমরা সুস্পষ্টভাবে নিজের মধ্যে ধারণ করব। সন্দেহের উপরে আমি দিনই কোনো বিষয় অন্তত বিশ্বাস লালন করব না কারণ আল্লাহ সুবাহতালা এই বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছেন আল্লাহ সুবাহনতালা কোরআন ক্যারিমের ভিতরে আমাদেরকে এই বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তার ভিতরে একটি হলো আল্লাহ সুবাহান তালা এর সাদ করেছেন ইজতেনিবু কাসি বাহাদি হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো কাসি রম্মিনা দন ইনাদ ইমানদারগণ তোমরা অনেক ধারণা আছে সেগুলো থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা গুনাহের কাজ এই ধারণাগুলো আমাদেরকে বিপদগামী করে আমি ধারণার উপরে ভিত্তি করে সন্দেহপূর্ণ ধারণার উপরে ভিত্তি করে কোন সিদ্ধান্ত নিলে অবস্থান নিলে আমার সে অবস্থান ভুল হতে পারে এবং তার প্রায়শিত আমাকে দিতে হবে অতএব আমি আমার প্রবৃত্তির সন্দেহমূলক ধারণার অনুসরণ করবো না আমার প্রবৃত্তি যদি আল্লাহ সম্পর্কে আমার কোন সন্দেহমূলক ধারণা আমাকে দেয় সেটিকে আমি অ্যাকসেপ্ট করবো না এবং আমার প্রবৃত্তি যদি কোনো দিনই বিষয়ে আমাকে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো অবস্থান নিতে আহ্বান করে সেক্ষেত্রে আমি প্রবৃত্তির অনুসরণ করবো না আমার প্রবৃতি যদি অন্য কোনো মানুষ প্রসঙ্গে আমাকে নির্দেশ করে শুধুমাত্র ধারণার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে কোনো অবস্থান গ্রহণ করতে সেটাও আমি করব না সময় দর্শক শুধুমাত্র নিশ্চিত হয়েই আমি বলবো কোনো ব্যক্তি সম্পর্কে লোকটি খারাপ আমি নিশ্চিত না জেনে আমি তার সম্পর্কে খারাপ হওয়ার ধারণা অন্তরে পোষণ করব আমার অন্তর আমাকে আহ্বান করবে হ্যাঁ লোকটা খারাপ কোন একটা আলামত অথবা কোনো একটা সন্দেহপূর্ণ প্রমাণ দেখিয়ে সে আমাকে বিপদগামী করতে চাইবে কিন্তু আমার উচিত সাবধান হওয়া আমার প্রবৃত্তির এরকম অনুসরণ না কর সময় তো সুদী সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার ইনশাআল্লাহ বিরতির পর একই বিষয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব আশা করি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাক মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থাপন যেভাবেই হোক কেমন কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার শনিবার রাত আটটায় আনসম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিরতির পর আবার আপনাদের স্বাগতম সময় হচ্ছে দর্শক আলোচনা করছিলাম কোরআন এবং সুনার আলোকে আমাদের জন্য অনুকরণের ভুল ক্ষেত্রগুলো কী কী আমরা একটি আলোচনা করেছি বিরতির আগে অনুকরণের ভুল ক্ষেত্র হল নিজের কুপ্রবৃত্তির অনুকরণ করা কুপ্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের নির্দেশ করলে তার অনুকরণ আমরা করব না আর এই কুপ্রবৃত্তির নির্দেশকে বর্জন করে চলা এটি হলো মূলত প্রকৃত পুরুষত্ব এটি হলো একজন ইমানদারের ইমানের দাবি এবং আমার কুপ্রবৃত্তি আমাকে ধারণার উপরে বশবর্তী হয়ে আল্লাহর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আল্লাহ সম্পর্কে কোনো ধারণা অথবা শরীয়তের হালাল হারাম জায়জ নাজায়জ ইত্যাদি সম্পর্কে কোনো ধারণা আমাকে নিতে নির্দেশ করলে সেটি আমি গ্রহণ করব না কোনো মানুষ সম্পর্কে ও ধারণার উপর ভিত্তি করে কোনো নির্দেশ আমাকে যদি নিতে বলে আমার প্রবৃত্তি সেক্ষেত্রে আমি তার অনুসরণ করবো না সময়ত দর্শক এরকম বিষয়কে আমরা মোটামুটি তিনটি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করতে পারি নিয়ে আসতে পারি তার ভিতরে একটি হলো শয়তান এর অনুকরণ করা আর দ্বিতীয়ত হলো পূর্ববর্তী জাতি বাপদাদা বা পূর্বপুরুষ এবং পূর্বের বিভিন্ন জাতি তাদের অনুসরণ অনুকরণ করা এবং আরেকটি হলো সমাজের নেতৃস্থানীয় কর্তৃত্বশীল লোকদের অনুসরণ অনুকরণ প্রসঙ্গে সমাজ দর্শক আসল সর্বপ্রথম শয়তানের অনুকরণ প্রসঙ্গে কথা বলা যায় শয়তানের অনুকরণ এ বিষয় জানার আগে আমাদেরকে জানা দরকার শতান হল মানুষের এমন এক শত্রু যে শত্রুর সঙ্গে কোনো কম্প্রোমাইজ কোনো অবস্থাতে চলতে পারে না মানুষের চিরশত্রু বলা চলে শয়তান ছাড়া অন্য কোনো কিছুকেই মানুষের চিরশত্রু বলা যায় না পৃথিবীতে মানুষ মানুষের যত শত্রুই হোক না কেন সেটি কোনো একটি পর্যায়ে এসে বন্ধুত্বের রূপ নিতে পারে কিন্তু শয়তান হলো মানুষের এমন এক শত্রু যার সঙ্গে শত্রুতা কোনো অবস্থাতে বন্ধুত্বের রূপ নেবে না বরং মানুষের জন্মের সঙ্গে সঙ্গে আল্লাহতালা এই শত্রু সৃষ্টি করে দিয়েছে আদম আলী হিসালাতলামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন তখন শয়তান আদম আলাহসাল্লা স্সাল্লামের তথা মানব জাতির শত্রু হিসেবে আবির্ভূত হলো। আল্লাহ সুবাহ তালা আদম আলিহিসালাতসাল্লামকে নিষেধ করলেন একটি বিশেষ গাছের ফল খেতে তিনি খেয়ে ফেললেন এই শয়তানের প্ররোচনায় তারপর আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন মানব সৃষ্টির শুরুতেই আল্লাহ তালা একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যেন যে তোমাদের যে উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি যে আমার আদেশ নিষেধ এগুলোকে ফলো করবে আমার প্রতিনিধিত্ব করবে জমিনে এক্ষেত্রে তোমাদের পথ চলা একেবারে কুসুমাস্তীর্ণ হবে না বরং তোমাদের পথ চলা হবে কণ্ঠকাকীর্ণ তোমাদের পথে নানা বাধা এবং নানা বিপত্তি আসবে তোমাদের এই শত্রুর মোকাবেলা করে বাধাগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে অগ্রসর হতে হবে চাইলেই তুমি ভালো কাজ করতে পারবে না তোমার মন তোমাকে মন্দ কাজের দিকে ডাকবে তারপরে তোমার চিরশত্রু শয়তান তোমাকে মন্দ কাজের দিকে ডাকবে পৃথিবীর বিভিন্ন বস্তুর ভিতরে আকর্ষণ রেখে দিয়েছেন আল্লাহ তালা সেগুলো তোমাকে ডাকবে আল্লাহ তালার হুকুম থেকে বের হয়ে আল্লাহ নাফরমানের দিকে যাওয়ার জন্য একজন ইমানদার যাতে এই ব্যাপারে সচেতন থাকে এই জন্য মানব সৃষ্টিটা একবারে শুরুতেই আল্লাহ তালা আদম আলাহ সাল্লাসালামের সঙ্গে শয়তানের একটা বৈরিতা একটা শত্রুতা। একটি ঘটনা এবং একটি নজির আমাদের সামনে তুলে ধরেছেন সময় তো শুধু আদেম যখন সৃষ্টি করা হয় এবং ফেরিস্তাগণকে যখন সেজদার নির্দেশ করা হয় শয়তান যদিও ফেরেস্তাগণ অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ বলেছেন কাহ জিন কোরআন আয়াত তিনি জিনদের অন্তর্ভুক্ত ছিল এই শয়তানও যেহেতু সঙ্গে ইবাদত করতে করতে করতে করতে তাদের সঙ্গে মিশে গিয়েছিল তাই আল্লাহ তালা তাকেও নির্দেশ করেছেন করার জন্য ফেরেস্তাদের সঙ্গে থাকার কারণে তো এই শয়তান কিন্তু করেনি এবং যার ফলে আমরা সকলেই জানি শয়তান আল্লাহ পাকরবল ইজাতের বিরাগ বাজন হয়েছে এবং তাকে আল্লাহ তালাহ জান্নাত থেকে বের করে দিয়েছে এরপরে শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মানবতার বিরুদ্ধে মানব জাতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শয়তান বলেছে আল্লাহ তালা করেন করিমে সেটি আলোচনা করেছেন আলাহ ফাবিমা আবাইতানী আকাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে যে আপনি পথারা করে দিলেন এই আদমকে সেজদা না করার কারণে এর বিনিময়ে আমি আপনার যে সরল এবং সঠিক পথ সেই সরল সঠিক পথে গিয়ে আমি অবস্থান নেবো সেখানে আমি আইদিহিম এরপরে আদম সন্তানদের মানব জাতির সামনে দিয়ে আমি আসব অমিন খলফিহিম তাদের পেছন থেকে আসব আসবো ওয়ান ইমানিম এবং তাদের ডানপাশ থেকে আসবো ওয়ান শ্যামা ইলহিম তাদের বামপাশ থেকে আসব, আসবো পাশ থেকে তাদেরকে ঘিরে ধরবো ওয়ালায়তাজিদু আকসার আহম শাক আর আপনি দেখবেন তখন আল্লাহকে সে লক্ষ্য করে বলছে যে তাদের অধিকাংশ লোক আপনার কৃতজ্ঞতা আদায় করবে না সময়ত দর্শক শয়তানের এই চ্যালেঞ্জ শয়তানের এই ঘোষণা আমাদের প্রত্যেক ইমানদারের প্রতিটি মুহূর্তে মাথায় রাখা উচিত যে শয়তান আমাদেরকে রীতিমতো ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ সুহাতার কাছে যে সে আমাদের সামনে আমাদের পেছে আমাদের ডানে আমাদের বামে চারপাশে সে অবস্থান নেবে ভালো পথে আমরা যেতে চাইলে সেখানে সে বাধা হয়ে দাঁড়াবে আমরা ডানে যাব সেখানেও দেখবো সত্যের পথে চলতে বাধা বামে যেতে চাইব তাও দেখব সত্যের পথে চলতে বাধা সামনে যেতে চাইব তাও দেখব সত্যর পথে চলতে বাধা পেছনে যেতে চাইব তবুও দেখব সত্যের পথে চলতে বাধা এই যে বহুমুখী বাধা দিকের বাধা এ সমস্ত বাধাগুলো মূলত শয়তান সৃষ্টি করবে এটি সে আল্লাহ সুবাহ তাল্লা কাছে সেদিনই বলে রেখেছিল যেটি আল্লাহ কুরআ খেলিমে আলোচনা করেছেন সময় তো সুদী আল্লাহ সুবাহ তাল্লাহ শয়তানের এই চ্যালেঞ্জ এবং মানবতার বিরুদ্ধে তার এই শত্রুতার ঘোষণার কথা শুনে আল্লাহ বলেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি এখান থেকে বের হয়ে যাও অপদস্থ হয়ে নিন্দিত হয়ে বের হও এখান থেকে লাম তামি আজ্ঞা মিনহুম আদম সন্তানদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে অনুকরণ করবে লা আমলা লাহান্নামা মিনহুম আজমি আইন তাদের সকলকে আমি জাহান্নামে পুরব এরপরে আল্লাহ সুবাহ অন্য এক জায়গায় বলেছেন শুধুমাত্র ব্যতিক্রম ওই সমস্ত বান্দারা আমার যারা শয়তানের কথা শুনে প্ররোচিত অন্যায় করার পরে আবার তবা করবে ইমান আনবে তাদেরকে আল্লাহ তালা শয়তানের সঙ্গে যাহার নামে নিক্ষেপ করবেন না তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন সময়তে দর্শক এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদের চিরশত্রু হল শয়তান শয়তান আমাদেরকে বিভদগামী করতে চাইবে সময়তে দর্শক এ আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম শয়তান আমাদের চিরশত্রু তার সঙ্গে শত্রুতা অনেক আগেই শুরু হয়েছে শয়তান ঘোষণা দিয়ে দিয়েছে শত্রুতা। কিন্তু আক্ষেপের বিষয় আমরা আমাদের মনের ভিতরে শয়তান যে অশ্বসা সৃষ্টি করে সেই অশ্বসা নিয়ে আমরা অনুসরণ করি সই বুখারের হাদিসে আর্সের রসুল্লাহ সাল্লি সাল্লাম এর স্বাদ করেছেন যে আর শতান ওইয়াজরি আহাদেক উম্মাজিরাদ্দম তোমাদের রক্ত প্রবাহের যে জায়গাগুলো আছে এই সমস্ত নালীগুলো দিয়ে শয়তান প্রবেশ করতে পারে আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়ে দিয়েছে এবং এটি মানব জাতির জন্য পরীক্ষা যে শয়তান আমাদের শরীরের রগ রেশা দেশে ঢুকে আমাদেরকে মন মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করে কুপথে আহ্বান করবে আমাদের মনের উপরে সে এরকমভাবে প্রভাব সৃষ্টি করবে আমরা সেটার অনুসরণ করি কি করি না এটাই হলো দেখার বিষয় এবং এর উপরে নির্ভর করবে আমার জান্নাত কিংবা জাহান্নাম এর গন্তব্যে পৌঁছা সমাজ দর্শক যারা শয়তানের অনুসরণ করবে যারা শয়তানের অনুকরণ করবে খুব স্বাভাবিকভাবে শয়তান জাহান্নামুখী তার ঠিকানা জাহান্নাম আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন এখন শয়তানকে যারা ফলো করবে তারা খুব সহজেই জাহান্নামুখী হয়ে যাবে আর এই জন্য কেমত ময়দানে দুনিয়াতে অনেক মানুষ শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে কুপ্রবৃত্তির প্ররোচনা প্ররোচিত হয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে কোরআন এবং সুনার অনুসরণ না করে শয়তান এবং কুপ্রবৃত্তির অনুসরণ করার ফলে তখন সে কেমনতর ময়দানে গিয়ে শয়তানকে এরকমভাবে অভিযোগ করতে থাকবে আল্লাহ তালা সে বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ বলেন ওকাল শৈতান ও লমা কুদিয়াল আম যখন জাহান্নামিদের জাহান্নামে জান্নাতীদের জান্নাতে যাওয়ার ফ্যাসলা হয়ে যাবে তখন শয়তান বলবে যে ইন্নাল্লাহ ওয়া আদম ও আদাল হক বা আতুকুম ও মা কান আলী আলাইকুম বিন সুলতান আর আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলাম তোমরা আল্লাহর অঙ্গীকারকে খেলাফ করেছিলে আল্লাহর অঙ্গীকারকে তোমরা বিশ্বাস করি আল্লাহর অঙ্গীকারের অনুপাতে তোমরা কাজ করনি আর এক্ষেত্রে আমার কোনো কিছু বলার নেই আমার উপরে কোনো অভিযোগ বা দোষ তোমরা চাপাতে পারবে না আমি যে তোমাদেরকে কেবল আহ্বান করেছিলাম আমার পথে চলার জন্য তোমরা আমার আহ্বানের সাড়া দিয়েছিলে অথবা আজ আমাকে তোমরা বর্ষনা করো না আজ নিজেকে নিজে বর্ষনা করো সময় দর্শক কে আমাদের ময়দানের এই দৃশ্যের কথা একটু ভাবুন আমাদের কুপ্রবৃত্তি এবং শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আমরা ফজরের সালাদ করছি না আমরা পর্দা পালন করছি না আমরা হালাল উপার্জনের ব্যাপারে সচেতন থাকছি না হারাম উপার্জন থেকে আমরা বেঁচে থাকছি না চোখ দিয়ে করা আমাদের অন্যায় সমূহ থেকে আমরা বেঁচে থাকছি না মুখ এর ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান হচ্ছি না আমাদের ঠিকানা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রবৃত্তি এবং শয়তানের অনুকরণের ফলে জাহান নামের দিকেই হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সম্মানিত দর্শক শয়তানের অনুকরণের অনেক ক্ষেত্র আস তার ভিতরে মৌলিকভাবে আমরা দুটি ক্ষেত্র চিহ্নিত করতে পারি একটি হলো শয়তান মানুষকে আল্লাহর প্রতি অবিশ্বাস আখরাতের প্রতি অবিশ্বাস কোরআন এবং সন্ন্যার প্রতি অবিশ্বাস সৃষ্টি করে অর্থাৎ ইমানকে নষ্ট করে যার ফলে দেখি আমরা অনেক ইমানদারও দিনের অনেক বিষয় সম্পর্কে সন্দিহান থাকেন এই যে তাদের মনে সন্দেহের দানাবাদে এটি মূলত শয়তান সৃষ্টি করে আবার অনেক সময় দেখা যায় শয়তান আমাদেরকে অবিশ্বাস সৃষ্টি করে না ঠিকই কিন্তু দিনের কিছু অংশ যাতে আমরা লঙ্ঘন করি সেই জন্য পরিচিত করে অবিশ্বাসের বিষয়ে আল্লাহ সুমান কোরআন করিমে বলেন ইন্না হবিনিয়াতে আল্লা তালা বলছেন যে হে ইমানদাররা তোমরা হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করো কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়স কোনটা না যায়স কোনটা নিষিদ্ধ কোনটা করণীয় এ বিষয়ে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো সে কিন্তু মানুষকে এই কোরআন এবং সুনার বৈধ অবৈধ ভালো মন্দ ওই পদগুলোর উপরে সন্ধি হাস করে দেয় ইমানকে নষ্ট করে দেয় যে এগুলো সব মৌলবিদের বানানো অথবা এগুলা মোহাম্মদ সাল্লা সাল্লামের আবিষ্কৃত তার দেওয়া ধারণা নাহজুবিল্লা সমাজ দর্শক এভাবে মানুষকে কিন্তু বেইমান করে দেয় সন্দেহপূর্ণ ইমান অসুবিধার সৃষ্টি করে আবার কখনো কখনো ইসলামের কিছু জিনিস পালন কিছু জিনিস বর্জনের প্রবণতা সৃষ্টি করে সে বিষয় আল্লাহ তালা বলেন ইয়ল্লীন আমানুয়াদু ভু মোবিন এটি সুরাবার আয়াত আল্লাহ তালা বলেন হেই মন্দারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও কিছু করবে কিছু করবে না এরকম যেন না হয় কারণ তোমরা যদি সেটা করো তো হবে শয়তানের পদঙ্কের অনুসরণ শৈতানের পদঙ্ক অনুসরণ করো সে তোমাদের সুস্পষ্ট শত্রু তোমায় তো দর্শক আসুন ইসলামের পরিপূর্ণ বিধানকে পালন করার চেষ্টা করি ইসলামের বিধানসমূহকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি আমরা যেটা হয় সেটা হলো বেশিরভাগ মুসলিমরা কিছু অংশ পালন করে কিছু অংশ পালন করি না এটি শয়তান প্রোচনার কারণে হয়ে থাকে আল্লাহ আমাদের ভুল অনুসরণ থেকে হেফাজতে থাকার তোফিক দান করুন প্রবৃতি এবং শয়তান অনুকরণ থেকে আল্লাহ তালা আমাদের রক্ষা করুন আজ এ পর্যন্তই আলোচনা ক্রান্ত করতে হচ্ছে ইশালা আলোচনা হবে পরবর্তী পর্বে আমাদের সকলকে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন কল্যাণের পথে রাখুন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত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 उ राउ बार्मिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন